إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده ইমাও হাইন ইনু হেউনী ও ويعقوب ইলাই وعيسى ইসম ويونس পুবাই وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لن نقصصهم عليك وكلم الله موسى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 আল্লা পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ দিয়ে মুহূলাইকে আল্লা সুমত জাতির কাছে তাদেরকেও সঠিক রাস্তা দেখানোর জন্য কিন্তু ফেরাউনের জাতির মধ্যে মিশরীয়দের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই মৌসা আলাহিসাল্লামের দাওয়াতকে কবুল করেছিল তাদের মধ্যে একজন ছিলেন মুমিন মিনা ফেরাউন যার কাহিনী আলহামদুলিল্লাহ ছিলেন মিশরীয় জাতির অন্তর্ভুক্ত এবং মুসা্লামের রিসালতে আসিয়া তিনি ফেরাউনের স্ত্রী তিনি ইমানে ছিলেন ইমানে ছিলেন আল্লাহাল্লাহ এবং মুসা্লামের রিসালতে স্মরণ করা যেতে পারে আসিয়ায় তিনিও আসিয়ার মর্যাদা উল্লেখ করে হাদিসে কথা বলেছেন আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলেছেন আল্লাহ সুহাম তাল্লাহ বলছেন আল্লাহ সু মহাম্ম ইমন্দার ব্যক্তিদের জন্য মুমিন্দরণকে বর্ণনা করেছেন যখন তিনি বলেছিলেন ইজক ফিল কাবাইতনাত তখন তিনি বলেছিলেন হে আমার রব আপনার সন্নিকটে আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এবং আরো বলেছিলেন ওনাজ্জিনী মিনফির আউনা ওয়া আমিহি আমাকে ফেরাউন এবং তার মন্দ আমল বা দুষ্কর্মগুলো থেকে উদ্ধার করুন ওনাজ্জিনী মিনাল কৌম ইমিন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে উদ্ধার করুন আল্লাহ আল্লাহ কুরআনে মোমিনদের জন্য উদাহরণ হিসেবে ফের স্ত্রীর কথাকে উল্লেখ করেছেন তার একটি দোয়াকে উল্লেখ করার মাধ্যমে ফের স্ত্রীর সেই দোয়া আসিয়ার দোয়াটি নিঃসন্দেহে বেশ চমকপ্রদ আসিয়া দোয়া করে আল্লাহের কাছে বলছিলেন হে আমার রব আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন জান্নাতে একটি ঘর নির্মাণ করুন বিষয়টা আমাদের কাছে বেশ অবাক করার মতো কারণ আসিয়া ছিলেন একজন রানী प्रसा जीवन जापन अभ्यस्त मिसर रानी तत्कालीन पृथ्वी श्रेष्ठ सभ्यता श्रेष्ठ स्थान सब चेधन अंतल हमर से मिसर रानीचा प्रसाद ना शुद्म एक घर कथाई क्या बोलते जो असियार जीवन जापन दिखे लक्ष्य करी प्रश्ने उत्तर पे जाओ मिसर रानी फेराउनर प्रसादे बसबाश करत हैं सबकि কিন্তু সেই প্রাসাদের পরিবেশে একটি জিনিসের অভাব তার মধ্যে ছিল এটা হচ্ছে ইমান এবং ইসলামের একটি পরিবেশ প্রাসাদের পরিবেশ ছিল সম্পূর্ণ কুফুরিতে পরিপূর্ণ ফেরাওয়ানের প্রাসাদ সেখানে বৃত্ত বৈভব বিলাসিতা ছিল কিন্তু যা ছিল না সেটা হচ্ছে ইমান এবং ইসলাম কিন্তু আসিয়ার মধ্যে ইমান এবং ইসলাম ছিল কাজেই আসিয়া এই ভিন্ন পরিবেশে এই প্রাসাদে একজন বহিরাগত আগন্তুকের মতো অপরিচিতার মতো বসবাস করছিলেন সবকিছুই তার কিন্তু কোনো কিছুই যেন তার নিজের নয় যেন তিনি এখানে অনাকাঙ্ক্ষিত কাদের তিনি আল্লাহ সুহান আল্লাহ দোয়া করে বলছিলেন এ আল্লাহ জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করে রাখুন সুহান এবং তিনি আরো বলছিলেন আমাকে ফেরাউন এবং তার মন্দ আমলগুলো থেকে উদ্ধার করুন আমাকে ফেরাওন এবং তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন একদিকে তিনি চাচ্ছেন আল্লাহ নৈকট্য বলেছেন হে আমার রব আপনার নিকটে জানাতে আমার জন্য ফেরাউনের এবং ফেরাউনের যে মন্দ কাজ সেগুলো থেকে দূরত্ব চাচ্ছেন বলছেন আমাকে ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন আসিয়ার এই মানসিকতা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা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 বিলাস বৈভব এবং আরামায়াসের কারণে বাকি মানুষদের দুঃখ দুর্দশাকে তিনি ভুলে যাননি এ কারণে তিনি আলসুফের কাছে দোয়া করে বলেছেন আল্লাহ আমাকে এবং তা নেম থেকে যেভাবে উদ্ধার করবেন এই সমস্ত জালিম ঠিকইভাবে কাছ থেকে আমাকে দূরত্ব সৃষ্টি করে দিন আমাকে উদ্ধার করুন তুফান আল্লাহ এই কারণে আমরা দেখতে পাই আসিয়া সেই চারজন নারীর মধ্যে স্থান দখল করে নিয়েছেন যাদের প্রশংসা স্বয়ং আল্লাহর রাসুল সাল ইসলাম করেছেন রাসু সাল্লা সাল্লাম দিহাদিসে বলেছেন নারীদের মধ্যে চারজন হচ্ছেন শ্রেষ্ঠ তাদের মধ্যে অন্যতম একজন আমরা দেখি পাই তিনি হচ্ছেন আসিয়া চারজন শ্রেষ্ঠত্ব অর্জনকারী নারী তারা হচ্ছেন রাসু সাল্লাহ বলেছেন ইমরান কন্যা মারিয়াম ফেরাউনের স্ত্রী আসিয়া এবং খাদিজা ও ফাতিমা কাদি আল্লাহআ আনহা এই চারজন হচ্ছেন সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ চার নারী সুমান আমরা দেখি পাই ফেরাউন হচ্ছে সমস্ত কাফেরদের মধ্যে সবচেয়ে উদ্ধত অহংকারী নিকৃষ্ট কাফের অথচ ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি হচ্ছেন সমস্ত নারীদের মধ্যে যে চারজন শ্রেষ্ঠ তাদের মধ্যে একজন অন্যতম সুহান আল্লাহ এটা হল সুমান পক্ষ থেকে একটি দৃষ্টান্ত যে সত্যিকার ভাবে যদি কোনো ব্যক্তি ইমান অর্জন করতে চায় তাহলে যে কোনো পরিবেশ থেকেই সে মূল্যবান সম্পদকে অর্জন করতে পারে ফেরাউনের মতো অবাধ্য কাফের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 অপর দিকে ফের স্ত্রী আসিয়া তিনি মোহা মায়ের ভূমিকা পালন করেছেন সরাসরি মা ছিলেন না কিন্তু মায়ের মতো তাকে লালন পালন করেছেন অপর দুইজন খাদিজা আদিয়াল এবং ফামা আদিয়া সোলান্হা তারা ছিলেন আমাদের প্রিয় নবী কাসুহ সাল্লাহামের সাথে সম্পর্কযুক্ত আমরা জানি খাদিজাদুলানহা তিনি হচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাহিস্লামের স্ত্রী উম্মুল মুমিনিন এবং ফাতিমাঈদুলহা তিনি হচ্ছেন সঈদুল মুরসালিন নবীদের নেতা কাসুউল্লাহ সাল্লাহিস্লামের প্রিয় কন্যা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 কাজে এই সংবাদ যখন প্রকাশিত হয়ে গেল আসিয়ার ভাগ্যেও তাই ঘটবে যদি সে ইমানকে বর্জন না করে তাহলে তাকে হত্যা করে ফেলা হবে একই বর্ণনা থেকে আমরা দেখতে আসিয়া ইমানে ছিলেন সেই জাদু প্রতিযোগিতার পরবর্তীতে যখন তিনি জিজ্ঞাসা করছিলেন সেই প্রতিযোগিতায় সাহায্যে আসিয়া যে প্রাসাদে বসবাস করতেন সেই প্রাসাদে ছিলেন আরেকজন নারী যিনি হচ্ছেন ফেরাউনের কন্যার দাসী বা বিউটিশিয়ান ফেরাউনের কন্যা চুল আচরে কাজ সেই দাসী করতেন আসিয়ার ব্যাপারে ফেরাউনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগে ফেরাউন সেই দাসীটিকে হত্যা করেছিল তাকে শহীদ করে দিয়েছিল আসিয়ার শেষ পরিণতি জানার আগে জানতে যাব ইনশাল সেই প্রাসাদেরই আরেকজন পুণ্যবান্নারী ফেরাউনের কন্যার দাসী ব্রিটিশিয়ান তার ইমান দীপ্ত ঘটনা সম্পর্কে এবং তার সাহায্যের কাহিনী সম্পর্কে প্রথমে আমরা সেই দাসী ঘটনাটি আলোচনা করছি কারণ তিনি আসিয়ার পূর্বে শাহাদ বরণ করেছেন সুহানাল্লাহার নারীর পরিচয় তিনি একজন দাসী থেকে একজন জান্নাতি নারী মিরাজের রাতে যখন আল সুমা তসুল্লাহ সাল্লাহিসাল্লামকে উর্ধু আসমানে ভ্রমণ করিয়েছিলেন ফেরস্ত ইব্রাহীল আল্লাহিস্লাম রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বিভিন্ন বিষয়ে জান্নাত জাহানাম থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঘুরিয়ে দেখাচ্ছিলেন নিঃসন্দেহে সেটা ছিল একটা বিশেষ আয়োজন এক বিশেষ ভ্রমণ সেই বিশেষ ভ্রমণে পূর্বের উন্মতের মধ্য থেকে যাদের দৃষ্টান্তকে আল্লাহ রসুলের সামনে উন্মোচন করা হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছেন ফেরউনের কন্যা সেই দাসী কাজেই এর মাধ্যমে আমরা বুঝতে পারি দুনিয়াতে সামান্য একজন দাসী হলেও আল্লাহ সুহাম তাল্লার কাছে তার মর্যাদা কত বেশি ছিল সুহান রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বর্ণনা করে বলছেন যখন আমাকে ঊর্ধ্ব আসমানে আরোহণ করা হয়েছিল আমি একটি মনোমুগ্ধকর সুঘ্রাণ অনুভব করলাম আমি একটি মনোমুগ্ধকর কি অতিক্রম করে গেলাম আমি প্রশ্ন করলাম হিবে আলাহিসাল্লামকে এটা কিসের সুভ্রান ছিল আমাকে বলা হল এটা ছিল ফেরাউনের কন্যার চুল আচরে দেওয়ার দাসী এবং তার সন্তানদের সুভ্রান্ত এটা সম্পর্কে রাসুদুল্লাহ সাল্লাহ আসালাম যখন দিব্য আলাহ সাল্লামকে প্রশ্ন করলেন তিনি বললেন সেই ঘটনা জিব্বাই্লাম রাসুদুল্লাহামকে জানিয়ে দিচ্ছেন তিনি বললেন একদিন যখন তিনি ফেরাউনের কন্যার চুল আসয়ে দিচ্ছিলেন তিরুনিটি তার হাত থেকে পড়ে গেল এবং সেটা উঠানোর সময় তিনি বললেন বিসমিল্লাহ আল্লাহর নামে ফেরাউনের কন্যা সে বলে উঠল তুমি কি আমার পিতার নাম উল্লেখ করেছ আমার পিতাই তো হলেন আল্লাহ নামে কন্যা বলল আমার পিতা আমার পিতার নামই তো কিন্তু তিনি হচ্ছেন আল্লাহ দাসীর এই জবাব শুনে ফেরনে কন্যা বলে উঠল তাহলে কি আমার পিতাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে রব হিসাবে সাব্যস্ত করেছ অন্য কাউকে রব গ্রহণ করেছ দাসী সরাসরি জবাব দিলেন হ্যাঁ আমি পিতাকে এই ফেরাউনের কাছে ফেরাওন সেই দাসীটিকে ডেকে পাঠালো এবং তাকে প্রশ্ন করলো তুমি কে আমাকে বাদ দিয়ে আর কাউকে রব হিসাবে গ্রহণ করেছ দাসী সরাসরি স্বীকার করলেন অবশ্যই আমার এবং তোমার উভয়েরই রব হচ্ছেন আল্লাহ ফেরাউন আদেশ জারি করল তামার তৈরি করা একটি বড় পাত্রকে যেটাকে বাকারা বা মতো আকৃতি যে পাত্রের ছিল সেটাকে নিয়ে আসার জন্য ফেরাউন আদেশ দিল এবং বলল আগুন গরম করো উত্তপ্ত সে কড়াইটিকে সেই পাত্রটিকে আগুনে নিক্ষেপ করো এবং যখন সেটা চূড়ান্ত ভাবে উত্তপ্ত হয়ে যাবে তখন সেই দাসীকে এবং দাসীর আগে দাসীর সন্তানদেরকে সে আগুনে নিক্ষেপ করবে যতক্ষণ না সে আল্লাহকে তার রব হিসাবে বর্জন করে আবার ফেরাউনকে তার রব হিসাবে গ্রহণ করছে এই আদেশ জারি করা হয়ে গেল দাসীকে এবং তার সন্তানদেরকে সেই আগুনে সেই উত্তপ্ত করায় পুরিয়ে হত্যা করা হবে যদি না সে ইমান থেকে ফিরে আসে এই ভয়াবহ আদেশ যখন জারি করা হয়ে গেল দাসী ফেরাউনকে বলল আমার একটি অনুরোধ আছে ফের ভেবেছিল সামান্য অত্যাচার নির্যাতন করলেই এই দাসির ইমান তাকে সেখান থেকে ফিরিয়ে আবার ফেরাউনের উপরে তাকে নিয়ে আসতে পারবে যখন দাসী বলল আমার একটি অনুরোধ আছে ফেরন ভাবল হয়তো তার কৌশল কাজে দিয়েছে কিন্তু দাসীর অনুরোধটি কি ছিল সুহানাল্লাহ দাসী ফেরাউনকে অনুরোধ করে বলল তোমার প্রতি আমার একটি অনুরোধ একটি আবদার রয়েছে ফেরাউন বলল সেটা কি দাসী বললেন আমি চাই আমার সমস্ত হারঘর এবং আমার সন্তানদের হারঘর তুমি একত্রে একই কাফনে দাফন করে দিও একত্রে কবর দিও তো সেই দাসী বলছেন আমি চাই আমার সমস্ত হার এবং আমার সমস্ত সন্তানদের হারঘর একত্রে একই কাফনে একই কবরে তুমি দাফন করে দিও হেরও বলল এতটুকু অধিকার আমার প্রতি তোমার রয়েছে এই অধিকার আমার প্রতি তোমার রয়েছে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 এই ঘটনা যখন ঘটল পরবর্তীতে আমরা দেখতে পাই আসিয়ার ব্যাপারে ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য খুবই তৎপর হয়ে উঠল ফেরাউন তার বর্গকে একবার বলল তোমরা আমার স্ত্রী ব্যাপারে কি ধারণা পোষণ করো তোমাকে আমার স্ত্রীর কোনো খবর রাখো তার ব্যাপারে তোমরা কি মনে করো ফেরাউন এই প্রশ্নের উত্তরে আসিয়া হচ্ছেন মিশরের রানী তার সভাসদের খুবই প্রশংসা করলো তার বিভিন্ন গুণাবলী বর্ণনা ছিল ফেরাউন তখন তাদেরকে বলল। বরং তোমা তার কোন খবরই রাখো না সে তো আমাকে ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে সভাশদের মধ্যে পরামর্শ হলো তাকে হত্যা করে ফেলা হবে ফেরাউন যখন আসিয়ার ইমানের কথা জানতে পারলো তখন তাকে প্রতিনিয়ত অত্যাচার এবং নির্যাতন করতে শুরু করল এবং একদিনের ঘটনা যখন ধারাবাহিক ভাবে ফেরাউন আসিয়াকে নির্যাতন করে যাচ্ছিল ইভিন কাশির রহম তিনি বর্ণনা করেছেন ফেরাউন ওই সতীসাধ্য নারীর উপরে অর্থাৎ আসিয়ার উপরে ফেরাও সতীসাধ্য নারীর উপরে অর্থাৎ আসিয়ার উপরে সমস্ত প্রকারের নির্যাতন করত। কঠিন গরমের সময় তাকে রোদ্রে দাঁড় করিয়ে রাখত কিন্তু আল্লাহ সুতলা ফেরেস্তাদের মাধ্যমে তাকে ছায়া প্রদান করতেন এবং উত্তাপের কষ্ট থেকে তাকে রক্ষা করতেন এমনকি নিয়মিত তাকে তার জান্নি সেই ঘরটিকে দেখিয়ে দিতেন ফলে তার রুহ তাজা হয়ে উঠত ইমান বৃদ্ধি পেত এরকম একটি দিনে যখন অত্যাচার চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেল ফেরাউন তার লোকদেরকে বলে দিল সবচেয়ে বড় পাথর খোঁজ করে নিয়ে এসো এরপর তাকে চিৎ করে শুইয়ে দাও এবং জানিয়ে দাও তুমি তোমার সেই আকিদা থেকে বিশ্বাস থেকে ইমান থেকে বিরত হও যদি বিরত থাকো তাহলে খুবই উত্তম কথা তুমি আমার স্ত্রী হিসেবে বহাল থাকবে মর্যাদা সহকারে তোমাকে আমার কাছে ফিরিয়ে আনা হবে আর যদি গ্রহণ না করো তাহলে ওই পাথর তোমার উপরে নিক্ষেপ করা হবে ফের বলে দিল যদি সে এই প্রস্তাবকে গ্রহণ না করে তাহলে ওই পাথর তার উপরে নিক্ষেপ করবে এবং তার হার মাংস টুক্র টুকো করে ফেলবে এরপর লোকেরা বড় আকৃতি বিশাল আকৃতি একটি পাথর খোঁজ করে নিয়ে আসলো এবং সেই স্থানে গেলেও যেখানে আসিয়াকে অত্যাচার করা হচ্ছিল নির্যাতন করা হচ্ছিল চিৎ করে তাকে শুইয়ে দিল এবং তার উপরে সেই পাথরকে নিক্ষেপ করার জন্য উঠালো। সেই সময় আসিয়া আসমানের দিকে তার চক্ষু উন্মোচন করলেন আল্লাহ সুবাহতাল্লাহ তার চোখের সামনে থেকে পর্দাকে সরিয়ে দিলেন এবং তিনি জান্নাতকে দেখতে পেলেন যেখানে তার জন্য যে ঘর তৈরি করে রাখা হয়েছে যার দুয়া তিনি আল্লাহ সুবাহ করেছিলেন আল্লাহ কাছে করেছিলেন সেটাকে নিজের চোখে তিনি দেখে নিলেন এই সময় আল্লাহ সুবাহ তাল্লাহ তার রুহকে গ্রহণ করে নিলেন এরপরে যখন তার দেহের উপরে পাথরকে নিক্ষেপ করা হলো সেই দেহের মধ্যে কোনো রুহ ছিল না এবং শাহাদাতের সময় আজকে দোয়া করে বলছিলেন আমার লক্ষণীয় বিষয় দেখতে পাই প্রথমে তিনি চেয়েছেন আল্লাহ সুহামতাল্লাহ নৈকট্য আল্লাহ সুহামতাল্লাহ কাছে যাওয়া আল্লাহ সুবহামতাল্লাহ নৈকট্য এরপরে তিনি দোয়া করেছেন একটি ঘরের জন্য যে ঘর ফেরাও নেই ফেরাউনের মতো মন্দ ব্যক্তির সংস্পর্শ থেকে মুক্ত যেটা আল্লাহ নৈকট্যে পৌঁছে দেবে এবং আসি আরো দোয়া করে বলেছিলেন আমাকে উদ্ধার করুন ফেরাউন এবং তার দুষ্কৃতি থেকে আমাকে উদ্ধার করুন জালিম সম্প্রদায় থেকে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 হে জনতা হে জনমন্ডলী তোমরা কি আশ্চর্য হচ্ছ না যে এইরকম কঠিন অত্যাচারের মধ্যেও এরকম মহিলা কিভাবে হাসতে পারে নিশ্চয়ই আল্লাহ সুন্দর তার মর্যাদাকে বৃদ্ধি করে দিন তার উপরে সন্তুষ্ট থাকুন এই দুজন ইমানদার নারী ফেরনে কন্যার চুলা শ্রে দেওয়ার দাসী এবং আসিয়া পুকুরের সাহায্যের মধ্যে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 ঠিক আসিয়া মিশরের রানী তেরমদের প্রাসাদে বসবাস করতেন ধন দৌলতের মধ্যে বসবাস করতেন প্রভাবশক্তির মধ্যে বসবাস করতেন তিনিও নেছিলেন। এই দুইজন নারীর দুনিয়াবী অবস্থানগত পার্থক্য থেকে আমরা দেখি পাই যে দুনিয়ার দৃষ্টিতে ছোট বড় অবস্থান ইমান অর্জনের পথে কোনো বাধা নয় আসিয়া দুইটি জিনিসকে বর্জন করেছিলেন অনেকগুলো জিনিসের মধ্য থেকে আসিয়া প্রধান দুটি জিনিসকে বর্জন করেছিলেন দুইটি মহামূল্যবান জিনিস অর্জনের জন্য আসিয়া বর্জন করেছেন প্রসাদের বিলাসিতা ধনদৌল বৃত্ত এবং কুফুরি পরিবেশকে এবং বর্জন করেছেন ফেরাউন ও তার দলবলের সঙ্গ অর্জন করেছেন ইমান এবং আল্লাহ আল্লা সুমতাল নৈকট্য দুইজনের একজন রানী এবং অপরজন দাসী হলেও ইমানের কারণে তারা উভয়ে একই বিন্দুতে এসে নিলিত হয়েছেন দুইজনে চূড়ান্ত সফলতা লাভ করেছেন পেয়েছেন জান্নাত আর এটাই তো হচ্ছে প্রকৃত সাফল্য মহা সাফল্য সত্যিকারের বিজয় এরপরও যদি আমরা প্রশ্ন করি যে কে বিজয়ী হলেন আর কে পর বিজয়ী হলো নাকি যারা সাহায্য পূরণ করলেন সে মিশরের জাদুকরেরা কিংবা আসিয়া এবং সেই ইমানদার দাসী এই প্রশ্ন এরপরে যদি আমরা করি যে কে বিজয়ী হলো এই প্রশ্ন তখন বুঝতে হবে এটা আসছে দুনিয়া বিদৃষ্টিকোণ থেকে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 ভূমি থেকে বহিষ্কৃত হয়েছেন বন্দি হয়েছেন শহীদ হয়েছেন এরপরও মানুষ তাদেরকে অনুসরণ করে কারণ ব্যক্তিকে হত্যা করা যায় কিন্তু ব্যক্তির ব্যক্তিত্ব বা আদর্শ হকের আদর্শ বর্তমান একজন শহীদ এরকমই আমার মৃত্যু হয়তো একদিন লাখো মুসলিমের ঘুম ভাঙিয়ে তুলবে আদর্শগতভাবে ভাবে ফেরান ছিল সব সময়ের জন্যই পরাজিত অপরদিকে আদর্শগত ভাবে যারা হকের পক্ষে তারা অত্যাচারিত নিপীড়িত দেশ থেকে কারাবন্দি কিংবা নিহত হলেও তারাই বিজয়ী কাজী প্রশ্ন আসতে পারে যে জয় যে সত্যিকারের মাপকাঠিক দু আমি অবশ্যই সাহায্য করবো রাসুলদেরকে এবং মুমিনদেরকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে অবশ্যই আমি সাহায্য করব পার্থিব জীবনে এবং আসহাদ সাক্ষীদের সেই দণ্ডায়মান হওয়ার দিবসে কেয়ামতের দিনে যেদিন দিন জালেমদের কোনো অজুর আপত্তি কোনো উপকারে আসবে না তাদের জন্য থাকবে অভিশাপ এবং থাকবে মন্দ গৃহ তাদের জন্য থাকবে মন্দ গৃহ এ আয়াতটি খুব ইন্টারেস্টিং একটা আয়াত এখানে আলসু মহামতাল স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তিনি শুধুমাত্র রাসুলদেরকেই নয় বরং মুমিনদেরকেও সাহায্য করবেন এবং এই সাহায্য শুধুমাত্র পরকাল বা ইয়মায় কুমুল আসাদ বা সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিনের জন্যই নির্দিষ্ট নয় বরং আলসু মহামদা তিনি বলেছেন জীবনে দুনিয়ার জীবনেও তিনি সাহায্য করবেন অবশ্যই সাহায্য করবেন সেই সাহায্যে বাস্তবায়ন মুমিনদের জন্য কোন পরীক্ষা নেই কোন কষ্ট নেই কিন্তু দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে আলোচ মহতলার করা এই সাহায্যের বাস্তবতা কোথায় দুনিয়ার জীবনে মানুষ দেখতে পায় অনেক রাসুলদেরকে হত্যা করা হয়েছে নিজ ভূমি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে অপরদিকে বহু ইমানদার ব্যক্তিদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে কাউকে তরবারি দিয়ে দিখণ্ডিত করা হচ্ছে গুলি করে হত্যা করা হচ্ছে পাথর মেরে হত্যা করে ফেলা হচ্ছে তাদের অনেকে বেঁচে আছে যন্ত্রণা দুঃখ কষ্ট আর অত্যাচারের মধ্যে অনেকে আছে কারাবন্দি কাজেই পার্থিব জীবনে বা দুনিয়ার জীবনে আল্লাহর করা সেই সাহায্যের ওয়াদা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 সাইদিরা মৌসা আল্লাহামের অনুসারীদের মধ্যে কিসের দ্বন্দ্ব চলছিল কিসের ভয়ে ফেরাউন ভীত ছিল মূল ভয় বা প্রধান ভীতি ছিল সাইদরা মূসা আল্লাহনে তৈরি করা জীবন বিধান বা দিনকে বদল করে দিয়ে আল্লাহ সুার দেওয়া জীবন বিধান বা দিনকে প্রতিষ্ঠিত করে ফেলবে এটাই হচ্ছে মূল কারণ যদিও বা ফের বিভিন্ন সময় নানারকম অজুহাত প্রদর্শন করেছে বলেছে যে মূসা তোমাদেরকে দেশ থেকে পরিষ্কার করে দিতে যায়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 শারীরিক বিজয়ের মধ্যে থেমে থাকে না ব্যক্তি যদি নিহত হয় আদর্শকে বা সত্যকে বিজয়ী করার লক্ষ্যে ইসলামের আদর্শকে বিজয়ী করার লক্ষ্যে আল্লাহ সুবা মাতার কালেমাকে উঁচু করার জন্য সেই ক্ষেত্রে আদর্শের বিজয় মানে হচ্ছে নিহত হলেও ওই নিহত ব্যক্তিরই বিজয় আদর্শের প্রথম দাবি হচ্ছে এটা যারা সেই আদর্শকে ধারণ করবে বহন করবে তারা তাতে বিলীন হয়ে যাবে নিজেরা পর্দার অন্তরে থাকলেও আদর্শকে সবসময় সামনে তুলে ধরবে আদর্শগত লড়াই স্থান এবং কালের সংকীর্ণ ফ্রেমে কখনো বন্দী নয় এটা বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মে হয়তো আমাদের প্রজন্ম আমরা সাহায্য বরণ করব নির্যাতিত হব কিন্তু এর বিনিময়ে আমাদের সন্তানরা বাস করবে ইসলামের নিচে। নীচে হয় আমরা দেখতে পাই সাহাবাহকরাম তারা নির্যাতিত হয়েছেন সাহায্য বরণ করেছেন কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম তাবি তাবে তাবেইন তারা বাস করেছেন ইসলামের নিচে শান্তির নিচে এই বলা হয়ে থাকে একজন মুসলিমের রক্ত হাজার মুসলিমের ঘুম ভাঙাতে সাহায্য করে আজকে আমাদের কাছে যে ইসলামের দাওয়াত এসে পৌঁছেছে এটা এসেছে লাখো শহীদের শাহজাদের মাধ্যমে বিপরীতে যারা তাদেরকে হত্যা করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে তাদের অস্তিত্ব আজকে কোথায় মিশরে শুধুমাত্র সেই পিরামিডের মমিগুলো কেকে আছে কোন ব্যক্তি আছে যে আজকে তার সন্তানের নাম রাখতে তাই ফেরাও এমন কেউ নেই কাজেই স্থান এবং কালের ফ্রেম থেকে বের হয়ে এসে সঠিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি নিঃসন্দেহে ইমানদার ব্যক্তি এবং রাসুলদের সেই বিজয়কে আমরা দেখতে পাব যে বিজয়ের ওয়াদা আল্লাহ সুমাত করেছেন রাসুল্লা সাল্লাহামের জীবন থেকে আমরা দেখতে পাই তিনি এই আদর্শগত বিজয় লাভের সাথে সাথে সামরিক বিজয় লাভ করেছেন উভয় বিজয় তিনি লাভ করেছেন সামরিক বিজয় অর্থাৎ বিজয় তার বাহ্যিক আকৃতিতে প্রকাশ পেয়েছিল উভয় অর্থেই তিনি বিজয় পেয়েছেন আল্লাহ ইচ্ছা করলে সে বিজয় আমাদেরকে দিতে পারেন অথবা সেই নির্ধারিত মুহূর্ত পর্যন্ত তিনি এটাকে প্রলম্বিত করতে পারেন বিজয়ের এই আলোচনায় আরেকটি বিষয় এখানে বিবেচনার দাবি রাখে সেটা হচ্ছে আল্লাহ সুহাম তাল্লাহ তার সকল রাসুল এবং মুমিনদের জন্য সাহায্য বা বিজয়ের যে ওয়াদা করেছেন সেটা এখনো পুরোপুরি বহাল রয়েছে তবে এই ওয়াদার কাদের জন্য তাদের অন্তরে ইমান থাকবে বিশুদ্ধ ইমান যাদের অন্তরে কোনো ধরনের শির্কের কোনো মিশ্রণ নেই শিরকমুক্ত সে অন্তর যাদের রয়েছে সেই সমস্ত ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ সুহামতাল্লাহ বিজয়ের ওয়াদা করেছে মুক্ত অন্তরের একটা লক্ষণ হচ্ছে ব্যক্তি সবসময় আল্লাহ সুবাহতাল্লাহর ফয়সলায় রাজি বা খুশি থাকবে বিজয় বা সাফল্যের কোনো নির্দিষ্ট রূপ আকৃতি বা প্রকাশের জন্য সে আবদার করবে না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 দিনকে সেই সমস্ত স্থানে আপনি বর্জন করেছেন রাসুল্লাহ সাল্লাম আদর্শকে বাদ দিয়ে মানুষের তৈরি করে আদর্শকে অনুসরণ করেছেন এটা তো সুস্পষ্ট পরা যায় অপর দিকে দ্বিতীয় ক্ষেত্রে দিনের উপরে অটল থাকার কারণে যদি নির্যাতন নিপীড়ন নেমেই আসে এমনকি যদি আপনি আপনার জীবদ্দশায় কোনো দিন বিজয় এসে বাহ্যিক রূপ ক্ষমতা বা শাসন কর্তৃত্ব নাও দেখতে পারেন এরপরও দিনে রাখুন আপনিই হচ্ছেন বিজয়ী উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সুমাইয়া খাব্বাবিনুম তারা তো মক্কার সেই প্রথম যুগেই সাহায্য বরণ করেছেন কিন্তু এই সমস্ত ব্যক্তিরা তারা সেই বিজয়ী কাফিলারই সাথী যে কাফেলায় ছিলেন আবু বকর ওমর উসমান এবং আলী কাজেই আদর্শগত যুদ্ধের এই বিজয় এটা কখনোই সময়ের ফ্রেমে বন্দী নয় বরং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 সেটাকে তারা রক্ষা করেছেন তার দলবলকে যথেষ্ট সুযোগ দিয়ে যাচ্ছিলেন কিন্তু তারা তাদের কুফুরী জীবনবিধানী সিস্টেমের উপরই অটল ছিল সমস্ত আয়াত এবং নিদর্শন দেখার পরও আল্লাহর সাথে তারা কুফুর করে যাচ্ছিল ফিরাউন জাহির উদ্দেশ্যে দাঁড়িয়ে এক ভাষণ দিল আল্লাহ বর্ণনা করেছেন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 সুহানাল্লা আল্লা সুতলা শুধুমাত্র কোরআানে ফেরাউনের প্রসঙ্গ নিয়েই আলোচনা করেননি বরং ফেরাউনের উক্তিকে পর্যন্ত উল্লেখ করেছেন ফেরাউনের কথা আল্লাহ কোরআানে কোট করেছেন অর্থাৎ সেই কথাগুলো থেকে আমাদের জন্য অনেক সতর্কবার্তা শিক্ষণীয় বিষয় রয়েছে লক্ষ্য করা যাক ফেরাওয়ান কি বলেছিল এক নম্বরে ফেরাওয়ান বলেছিল ইয়া কাউমি আলাইস আলী মুলকিল মিসর এই মিসরের রাজত্ব সার্বভৌমত্ব এটা কি আমার জন্য নয়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 যেটা সেই মিশরবাসীদের ছিল না যার কারণে বলেছেন তারা এক ফাসেক জাতি তারা নিজেরাও ছিল এক অসৎ জাতি একটি আলোকিত অন্তরী পারে আসমান জমিনের মালিকানা এবং মূলকে বিপরীতে মিশরের মূলকের মতো মিশরের রাজত্বের মতো তুচ্ছ সামান্য একটা সাম্রাজ্যের পার্থক্য নির্ণয় করতে মিশরবাসী যারা নিজেরাও ছিল এক ফাসেক জাতি ফেরাউনের প্রাসাদের নিজ দিয়ে বয়ে চলা নদীগুলো দেখে তারা মুগ্ধ হতো বিমোহিত হতো ফলে তাদেরকে খুব সহজেই বিভ্রান্ত করা গেল ফেরন তাই করল এগুলো দেখে সে মানুষকে বিভ্রান্ত করল সে দাবি করল মুসার থেকে সেই শ্রেষ্ঠ তোমরা কি দেখছ না এই নদীগুলোকে আমার প্রাসাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে বলছিলেন আল্লাহর রাজত্বের কথা আল্লাহর বরত্বের কথা আর ফেরন বলছে সামান্য মিশরের রাজত্বের কথা যদি তারা তাদের চিন্তা শক্তিকে ব্যবহার করত তারা বিভ্রান্ত হতো না শক্তি এমন একটা নিয়ামত জ্যালাসোভা তালা আমাদের সবাইকে দিয়েছেন যার মধ্যে চিন্তা করার কোনো ক্ষমতাই নেই সে তো পাগল এবং উন্মাদ প্রতিবন্ধী উন্মাদ ছাড়া পাগল ব্যক্তি ছাড়া প্রত্যেক ব্যক্তিকে এত সমান তো চিন্তা করার ক্ষমতা দিয়েছেন এক একজন এক এক কাজে সে চিন্তাশক্তিকে ব্যবহার করে তাদের অন্তর ছিল দূষিত তারা নিজেরাও ছিল এক ফাসেক জাতি তারা তাদের চিন্তাশক্তিকে ব্যবহার করত না বোঝার চেষ্টা করত না এই কারণে আমরা দেখতে পাই মোসা আলাহিসাল্লামের হাতে বিভিন্ন মজিজা প্রকাশিত হয়েছিল যেগুলো তাদের ইমান আনতে সহায়ক হতে পারত এবং তাদের মধ্যে যাদের ভিতরে কল্যাণ ছিল তারা ইমান এনেছিল না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 শুরুতে আমাদের একটি বাই ফেরাউন মুসালাম মুসালিস্লামের দাওয়াতকে আদর্শগতভাবে পরাজিত করা অনেক চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠায় শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে সেই রাজদরবার থেকে শুরু করে জাদু প্রতিযোগিতা পর্যন্ত প্রত্যেকটি স্থানে ফেরাউন ছিল মিথ্যার পক্ষে মূসা এবং হারুন আলহিমসালাম তারা ছিলেন হকের পক্ষে এটা স্পষ্ট হওয়ার পরেও কেন অধিকাংশ মানুষ ইমান আনল না কুরেন আল্লাহ বলেছেন অল্প কিছু বালক ব্যতীত তার সম্প্রদায়ের কেউ ইমান আনল না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 দুর্বল অবস্থা নিয়ে ফেরাউন খোটা দিল এবং ব্যক্তিগতভাবে মুসাআলাকে আক্রমণ করল ফেরাউন বলল আমি কি সেই ব্যক্তি থেকে উত্তম নই শ্রেষ্ঠ নই যে ব্যক্তি নিজের কথাকে পর্যন্ত স্পষ্ট স্পষ্টভাবে বলতে পারে না মুসা আল্লাহাম সম্পর্কে আমরা আলোচনায় বলেছি যে মুসা্লামের যেভাবে কিছুটা জড়তা ছিল এবং এ কারণে ফেরাউন তাকে সেই ইস্যু নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করল কটাক্ষ করল তিন নম্বর পয়েন্ট ফেরাউনের ভাষণে যার সাহায্যে ফেরাউন মানুষকে বিভ্রান্ত করেছিল সেটা হচ্ছে তার অর্থনৈতিক সমৃদ্ধি ধন সম্পত্তি জাগজমক বিত্ত বৈভব ফেরাউন বলল কেন তাকে স্বর্ণের বালা পরিয়ে দেওয়া হল না অথবা কেন তার সাথে আসলো না ফেরেস্তেরা দল বেথে। ফেরাউনের চিন্তা চেতনার দিকে যদি আমরা লক্ষ্য করি ফেরাউন ভালো মন্দ উত্তম অধম শ্রেষ্ঠত্ব বিচারের জন্য মাপকাঠি কি নিল ধন সম্পত্তি সে মুসাল্লাহাম কি নিচ ব্যক্তি হীন ব্যক্তি হিসেবে আখ্যা দিচ্ছে কারণ তার বক্তব্য অনুসারে মুসা আলাহিস্লাম যদি ফেরাউন থেকে উত্তম হতেন কেন তাকে স্বর্ণের বালা দেওয়া হলো না কেন তাকে ধন সম্পত্তির ভাণ্ডার দেওয়া হল না কেন তার সাথে না। ফেরাউনের অবস্থান থেকে মানুষকে বিচারের মানদণ্ড হচ্ছে যার কাছে বেশি ধন আছে সে শ্রেষ্ঠ যার কাছে ধন সম্পত্তি নেই তিনি হচ্ছেন অধম হিনী শুরুতে ফেরাউনের সাথে মোসাইসালামের সংঘাত ছিল কে সত্যবাদী কে মিথ্যাবাদী সেই সংঘাত দরবার থেকে জাদুর প্রতিযোগিতা পর্যন্ত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 এর মাধ্যমে সে মানুষদেরকে বিভ্রান্ত করল বোকা বানালুপ উদাহরণ আমরা বর্তমান যুগের পৃথিবীতেও দেখতে পাই মুসলিমদের মধ্যে এক শ্রেণী যারা কাফিরদের পথ পোশাক আদর্শ লেনদেন আচার আচরণ সবকিছু নকল করছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় ভাই আপনি একজন মুসলিম আপনি কুরআন বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন রাফুুল ইসলামের হাদিসকে বিশ্বাস করেন এই পথ যে সত্য এবং সঠিক সেটাকেও বিশ্বাস করেন কিন্তু অনুসরণ কেন করছেন কাফেরদের দেখানো পথ তাদের পোশাক তাদের আদর্শ তাদের আচার আচরণকে তখন তারা বলবে তারা বলে ওদের দেশের দিকে দেখুন আর আমাদের দেশের দিকে দেখুন ওদের ভূমি দেখুন আর আমাদের ভূমি দেখুন ওরা কত ধনী আর আমরা কত গরিব ওদের জীবনযাত্রার মান কত উন্নত তাদের কত বিলাস বহুল জীবনযাত্রা অর্থনীতি কত সমৃদ্ধশালী কত ধন সম্পত্তির আধিক্য তাদের রাস্তাঘাটের অবস্থা দালন কোঠা এগুলো দেখুন সম্পদ ধনদলত জাঁকজমক বিলাস বৈভব এগুলোর ধোকার পরে মানুষ সত্য বুঝার পরেও অনুসরণ করে মিথ্যাকে আল্লাহ আমাদেরকে এই মারাত্মক ধোকা থেকে রক্ষা করুন যে ধোকার মাধ্যমে স্বর্ণের বালা হল এর উত্তর হচ্ছে যদি ধনী হতেন আল্লাহ সুমাতলা যদি তাকে সম্পদ দিতেন তিনি নারীদের মতো বালা পরে বসে থাকতেন না নারীদের মতো বালা পরে বসে থাকা মোসাল ইসলামের মতো সুপুরুষের পক্ষে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 এবং নিচ এভাবেই সমস্ত যুগের জালিমরা চিন্তা ভাবনা করে থাকে আল্লাহ সুখান দাদা বলছেন এভাবেই সে তার জাতিকে বোকা বানিয়ে পথভ্রষ্ট করল আর তারা তার আনুগত্যকে মেনে নিল নিশ্চয় তারাও ছিল এক ফাসেক জাতি বলছেন ফেরাউন তার জাতিকে ফেরাউন তাদেরকে পথভ্রষ্ট করলো আর তারা তার আনুগত্যকেই মেনে নিল ফেরাউন তাদের উপরে অত্যাচার করল নিপীড়ন করল জুলুম করল এরপরও তারা তার আনুগত্যকেই মেনে নিল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 এই আয়তের দিকে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন আমাদের এই ভূখণ্ড এই ভূমি এক সময় এটা ছিল শান্তির ভূমি খুব বেশি দিন আগে কথা নয় যখন এই ভূমি ছিল সুজলা সুফলা ষষ্ঠ সমলা সমৃদ্ধ ভূমি বাংলা ছিল সমস্ত ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সম্পদশালী সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ইতিহাস আপনারা জানেন মুসলিম শাসন দুর্বল হল ইংরেজদের আগমন হলো সমগ্র ভারতবর্ষের মধ্যে এই বাংলা সবার আগে ইংরেজদের হাতে চলে গেল পরের কাহিনী পরের ইতিহাস কম বেশি আমরা সবাই জানি আমরা জানি কিভাবে ইংরেজ আমাদেরকে দুর্নীতিগ্রস্ত করল করাপ্ট করল আমাদের সম্পদ লুট করল এবং যখন এই অঞ্চল থেকে তাদের লুটে নেওয়ার মতো আর তিথি অবশিষ্ট থাকল না স্বাধীনতা দেওয়ার নাম করে এমন কিছু মানুষদেরকে তারা ক্ষমতা দিয়ে গেল যারা তাদের থেকেও বেশি দুর্নীতিবাস তাদের থেকেও বেশি অত্যাচারী এই অঞ্চলের মানুষদের জন্য লজ্জার বিষয় এই ভূখণ্ড সারা পৃথিবীতে পাঁচ বারের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন সমাজের প্রত্যেকটি অংশে আমরা জানি দুর্নীতি করাপশন অব্যবস্থাপনা প্রবেশ করেছে রাজধানী বসবাসের অযোগ্য খাদ্যে ভেজাল ফলমূল শাকসবজিতে মেশানো আছে বিষাক্ত ফরমালিন শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি প্রশ্নপত্র ফার্স্ট থেকে শুরু করে কি হচ্ছে না আমাদের দেশে আমাদের উচিত দোষারোপ করা বাদ দিয়ে সমাধানের পথ খোঁজা আমাদের পরিচয় কি আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম জাতি মোসাই জাতি বনি ইসরা তারাও ছিল তেমনিভাবে এক অধপতিত্র লাঞ্ছিত জাতি আল্লাহ মোহাম্মা তাদের মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন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 অনুসরণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছি আমাদের অবস্থা তত নিচে হচ্ছে তত শোচনীয় হচ্ছে বাস্তবতা তো এটাই আমরা এমন এক বাসের যাত্রী যেই বাসের চালকের কোনো নিয়ন্ত্রণ নেই এমন এক জাহাজের যাত্রী যে জাহাজ ডুবতে শুরু করেছে প্রচন্ড গতিতে আমরা চূড়ান্ত ধ্বংসের দিকে গিয়ে যাচ্ছি আর এর নেতৃত্বে রয়েছেন আমাদের তাগুতেরা ফেরাউন এবং তার মন্ত্রী মন্ত্রিপরিষদ সম্পর্কে আল্লাহ সুহামতল্লাহ বক্তব্য হচ্ছে আল্লাহ সহমতোলা বলেছেন আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম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 মানবরচিত জীবনবিধান দিয়ে সিস্টেম দিয়ে বর্তমানে বিশ্বকে চালানোর চেষ্টা করা হচ্ছে যা একটা ত্রুটিপূর্ণ সিস্টেম উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি মানুষ নিজেই নিজের হাতে বৈধ অবৈধ নির্ধারণ করার ক্ষমতা তুলে নিয়েছে মানুষ নিজেই নিজের জন্য বৈধ ঠিক করছে অবৈধ ঠিক করছে ফলাফল আল্লাহ সু মহামতাল্লাহ যা নিষিদ্ধ করেছেন হারাম করেছেন মানুষ সেই নিষিদ্ধ মন্দ কাজগুলোকে বৈধ করে দিচ্ছে আল্লাহ সু মহামতাল্লাহ যা হালাল করেছেন বৈধ করেছেন মানুষ সেগুলোকে নিষিদ্ধ করে দিচ্ছে হারাম করে দিচ্ছে মানুষ জিনা ব্যভিচার পরকিয়া অশ্লীলতা যৌন ব্যবসা থেকে শুরু করে মদের ব্যবসা কিংবা সমকামিতা পর্যন্ত সব কিছুকে বৈধ করে দিচ্ছে আইন তৈরি করে সুদের ব্যবসা কত আগেই বৈঠক করে দিয়েছে অপরাধের শাস্তির বিধানগুলোকে পরিবর্তন করে ফেলেছে ধনী প্রভাবশালী ব্যক্তিদের শাস্তি হবে না বিচার হবে না এমন ফাঁক ফোঁকর রেখে তারা আইন তৈরি করছে ফলাফল হিসেবে যারা নির্যাতিত তারা আরও নির্যাতিত হচ্ছে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 নেতা শ্রেণী সরদার শ্রেণী কোন একটি জাতির আত্মহনন বা রাষ্ট্রের পতনের প্রধান বাহন হচ্ছে তারা নিজেরাই ওই জাতি নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ প্রচারণা পাথের পরিকল্পনা হতে পারে বাইরের একটি জাতির কিন্তু সেই ধ্বংসাত্মক কর্মসূচিগুলো কারা বাস্তবায়ন করে সেই বাস্তবায়ন হয় ভেতর থেকেই আল্লাহলা বলেছেন তারা তার আনুগত্য করল কারণ তার নিজেরাও ছিল এক ফাঁসের জাতি কি উদ্দেশ্যে এই ক্ষুদ্র শ্রেণী তাগুদ এবং আলমালা তার অশান্তি সৃষ্টি করে দুইটি লোভ সম্পদের লোভ এবং ক্ষমতার লোভ এবং নিজেদের এই স্বার্থ উদ্ধারের জন্য তারা মানুষকে জনসাধারণকে বিভ্রান্ত করে রাখে মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ মানুষ অনুকরণ করে স্রোতের অনুসরণ করে বিশ্লেষণ খুব কম সংখ্যক মানুষই করে মোসা আল্লাহিসাল্লামের যুগে ফেরাউদ এবং তার পারিশদবর্গ তারা ছিল ক্ষুদ্র এক মানব গোষ্ঠী যারা মানুষদেরকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে আহ্বান করছিল মানুষের এই দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে ভেরার পালের মতো যারা অন্ধভাবে অনুসরণ করতে পছন্দ করে শুভান্নাই কারণে আমরা দেখতে পাই প্রত্যেক নবী আল্লাহামতুল্লার প্রত্যেক নবীকে দিয়ে মেষ পালন করার দায়িত্ব পালন করিয়েছেন প্রত্যেক নবী আকাল ছিলেন পথ ভালো কিংবা খারাপ সবসময় অল্প সংখ্যক মানুষই দেখায় বিপরীতে বেশি সংখ্যক মানুষ সে অল্প সংখ্যক মানুষের দেখানো পথকে অনুসরণ করে ধ্বংসের কাজ যুগে যুগে ক্ষুদ্র মানবগোষ্ঠী করেছে আর দল বেঁধে অধিকাংশ মানুষ তাদেরকে অনুসরণ করেছে মেনে নিয়েছে তাদের আনুগত্যকে মেনে নিয়েছে ফলাফলে তারাও ধ্বংস হয়েছে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 স্বল্প বা দীর্ঘমেয়াদী লাভের জন্য মানুষদেরকে চিন্তা শক্তিহীন বুদ্ধি প্রতিবন্ধী করে রাখে চিন্তা চেতনার কোনো বিকাশ করতে দেওয়া হয় না অকার্যকর করে রাখা হয় দায়িত্বশীলতা শেখানো হয় না মাত্র সতেরো বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম রেমাহুল্লাহ তিনি সেনাপতি দায়িত্ব পালন করেছেন সিন্ধু বিজয় করেছেন ইসলামের পতাকাকে উড্ডিন করেছেন আর আজকে সতেরো বছর দূরে থাকুক তিরিশ বছর হয়ে গেলেও মানুষ বাচ্চাদের মতো কম্পিউটার গেম খেলে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 যারা পেছন থেকে কলকাঠি বলেছেন। মুসলিম ভূমির দালাল শাসকেরা তারা হচ্ছে আমেরিকার পকেটে আমেরিকানরা তারা হচ্ছে ইহুদিদের ইহুদিরা তারা হচ্ছে শয়তানের বলেছেন। ফেরাউন তার বনিস জাতিকে নিজের দাস জাতিতে পরিণত করেছিল বর্তমান যুগের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 হিরউনে দরকার ছিল কারুনের তেমনি ভাবে রবার্ট ক্লাইভের দরকার ছিল মির্জাফর রায় বল্ল্লভ এবং জগৎ শেটের বুশ ও আমাদের দরকার হয় হামিদ কারজাই এবং নুরিয়াল মালিকের তাদের এই কর্মসূচির অনেক রূপ অনেক রং যার মাধ্যমে তার বিভ্রান্ত করে রাখে দুর্নীতিগ্রস্ত করে রাখে দাস জাতিতে পরিণত করে সেই থেকে প্রধান কয়েকটি আমরা উল্লেখ করার চেষ্টা করছি একটি স্যাম্পল বা নমুনা থেকে নমুনাটি হচ্ছে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 খবর সঠিক না মিথ্যা যাচাই করে দেখে না ফলে তারা সংবাদ মাধ্যমের মিডিয়ার দেখানো সমস্ত ছবিকেই সত্য এবং বাস্তব বিশ্বাস করে এই মাধ্যম দিয়ে জনগণকে বিভক্ত করে মিথ্যার মধ্যে ভ্রান্তির মধ্যে ডুবিয়ে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল করে সেখানে শিক্ষার্থীদের মগজ ধুলাইয়ের জন্য এমন শিক্ষাক্রম দিতে হবে যেখান থেকে তাদের উদ্দেশ্য সাধন করবে এই ধরনের প্রয়োজনীয় যোদ্ধা তারা পাবে এবং যারা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 ব্রিটিশ পার্লামেন্টে কোরআন হাতে ধরে দাঁড়িয়ে বলেছিল মুসলিমদেরকে পরাজিত করা সম্ভব নয় যতক্ষণ না আমরা তাদেরকে এই বই থেকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারব নির্বাচিত কলোনিয়াল যুগের ব্রিটিশ প্রধানমন্ত্রী সে বলেছিল মহিলাদের হিজাব খুলে সেই কাপড়কে ব্যবহার করতে হবে কোরআনকে পেঁচিয়ে রাখার জন্য কুরানকে সম্মান করা হবে কিন্তু সেখান থেকে কোন আদর্শ গ্রহণ করা হবে না যার বাস্তবতা বর্তমান পৃথিবী ফলে মুসলিমরা অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছে পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ তলাকালীন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী এম চার্চিল সেই ইসলামকে তুলনা করেছিল পাগলা কুকুরের কামরের সাথে এটা বাস্তবতা ইতিহাসে দলিল প্রমাণ এখনও সংরক্ষিত রয়েছে সেই ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অনেক আগেই ডুবে গেছে সারা বিশ্বের তাগুতের নেতৃত্বে রয়েছে বর্তমানে সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা তারা ইসলাম সম্পর্কে কি বলে জর্জ বোস বলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম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 এরাই হচ্ছে এই যুগে ফেরাউন আর মুসলিম ভূমিগুলোতে তারা তাদেরই সহযোগী দালালদেরকে বসিয়ে রেখেছে যেভাবে ফেরাউনের যুগে ফেরাউনের কারণ কারণ ছিল মুসলার সম্প্রদায় ভুক্ত ইসরায়েলের সদস্য অথচ সে সহযোগিতা করছিল ফেরাউনকে বিনিময়ে ফেরাউন তাকে দিচ্ছিল সম্পদ এবং ধনভাণ্ডার ফেরাউন তার জাতিকে বিভ্রান্ত করেছিল যেন তারা সত্য বা হক জানতে না পারে বা বুঝতে না পারে এবং তারা বিভ্রান্ত হয়েছিল কারণ সেই জাতির লোকেরা দুর্নীতিগ্রস্ত রেইনড মিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডাবট অর্গ অথবা অথবা ইউটিউব 2015